নতুন বছরে নতুন নিবেদন চমকের চোখে কলকাতা। শীতকাল মানে ওই কলকাতায় যে পড়ে আর আর কি বছরের এই সময় প্রায় নবমীর চিড়িয়াখানা ভিক্টোরিয়া মিউজিয়াম আর খানিকটা ময়দানে কলকাতা লাংস আমাদের এই ময়দানে একটি শহরের মাঝখানে এত বড় ওপেন স্পেস বোধ অন্য কোথাও নেই কিন্তু সেখানেই তো প্রশ্ন ঠিক পুরনো ফোর্ট উইলিয়াম তখন ডাল হাউজ স্কোয়ারে সেখান থেকেই ব্যবসাপত্র চালাচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চাপটা মাল, আরো শক্ত বক্ত করতে লাগলো কিন্তু খবর গেল বাংলার নবাব সিরাজ উদ্দৌলার কানেশিদাবাদি তৈরি করে সিরাজ এক্ষুনি যা যুদ্ধের জন্য তৈরি করা হয়েছে সব ভেঙে ভালো তার উত্তরে কলকাতার ফোর্ট উইলিয়াম এর বড় কর্তার রাজারে We were under some apprehensions that they would act the same way in Bengal. Or that Where you can make sure you can inherit the prochains death. Now, a lot of winks with 8ff so you don't have to take it. Wait, there, তার উত্তরে ইংরেজরা যে বলবে সেটা আর হচ্ছে না পুরোনো ফোর্ট উইলিয়ামের চতুর্দিকে বাড়ি চার্জ বাজার একদম কেয়স কাজেই সিরাজ ইংরেজদের ধুই দিলেন তারপর পলাশি মির্জাফর ইত্যাদি সবই তো আপনার জানা কিন্তু এরপর ইংরেজরা ডিসাইড করে গুরু একবার হয়েছে সেকেন্ড টাইম যেন না হয় এবার ফোর্ট তৈরি হবে একেবারে ফাঁকা জায়গার মাঝখানে তো ওই গ্রামের মানুষজনকে বলা হলো এই তোমরা ফোটো তো নতুন ফোর্ট উইলিয়াম তৈরি হলো গঙ্গার ধারে তিন দিকে ফাঁকা মাঠ যাতে কেউ হামলা করলে অনেক আগে থেকে টের পাওয়া যায় এবং সেই কারণে আজও কলকাতার ময়দান সেনার সম্পত্তি कलकार्पर संगे दीपर चोलम नाइन्ट पॉइंट थ्री ते शनते लग इन करेबसाइटे रेडियो मिर्ची डट कम स्लैश कलक मान दीपर फेसबुक पेजे फेसबुक डट कम स्लैश मिर्ची दीप